বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছি শরীয়ত অনুসরণের পদ্ধতি সম্পর্কে এ আলোচনার ধারাবাহিকতায় আমরা বলছি কোরআন এবং সই হাদিস মানার সময় কখনো অপব্যাখ্যার আশ্রয় নেব না যেভাবে কোরআন এবং হাদিসের অর্থ বুঝেছেন সাহাবাহেরাম সেভাবে আমরা বুঝব এবং মানব কিছু উদাহরণ ইতিপূর্বে আমি পেশ করেছি এক্ষণে আমি অপব্যাখ্যা বা ভুল অর্থ কৌশল করা বা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা নেওয়ার বিষয়টি আমি আরেকটি একটি উদাহরণ পেশ করছি সুরা দুখান তিন এবং চার নম্বর আল্লাহ আল্লাহরবুল আলম বলেন ইন্না আমরা একে নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে এই বরকতময় রাত্রি বলতে আল্লাহ আল্লাহর আলমিন কোন রাত্রিকে বুঝিয়েছেন অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে আমরা কিন্তু জানি যে এই বরকতময় রাত্রি কোনটি কোন রাতকে বরকতময় রাত বলা হয়েছে বরকতময় রাত্রে আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছে আমরা সবাই জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে আল্লাহ নিজেই বলছেন সোরা বাকারের মধ্যে শাহরুর রমাদ আল্লা ওংসিলা ফিহিন কোরআন হুদালাস ও বা ইনাতি হুদাউল ফুরকন রমাজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এটা আল্লাহ রবুল আলম নিজেই বলছেন এছাড়াও স্পষ্ট আয়াত এসেছে সোরা আল কদর ইন্না সালনা হুফি লাইলাতুল কদর ওমা আদরহ কামা লাইলাতুল কদর লাইলাতুল কদ্রে খিন আলফি সাহার কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রির ব্যাপারে একটা আলাদা সুরাই রয়েছে আর কদরের রাত্রি যে রমাজানের রাত এতে কোনো সন্দেহ অবকাশ নেই এ যেমন কোরআনের আয়াত রয়েছে তেমনি হাদিস রয়েছে কিন্তু সুরা আর এই আয়াতটিকে লক্ষ্য করেই আমরা কিন্তু বলে থাকি ইন্নাসাল্লা হুফি লাইলাতে মুবার এই লাইলা মুবারাকা বরকতময় রাত্রি হল পুনরোয় সাবানে রাত্রি পুরনোই সাবানে রাত্রি এই আয়াতের অর্থ নেওয়া হলো এটা নিতান্তই ভুল যদিও কোন মুফাসির কোনো ব্যক্তি আয়াতের অর্থ সাবান মাসের পনেরো তারিখকে নির্ধারণ করে থাকে निसंदेह आयतर अर्थ भूल भूल और ये आयात के लक्ष्य कर समस्त व्यक्ति प्राय अदिकाश मानुषी ए आयतर अर्थ नहीं पुनर सामान और यटार कारण यही दिन के उपलक्ष्य कर छुट्टी घोषणा करा येलक्ष कलकारखाना बंद करा एकदिक आर्थिक भावे चरम ক্ষতি অন্যদিক থেকে এতটির অর্থ পুনরায় সাবান নেওয়ার কারণে এক দিক থেকে আর্থিক ক্ষতি হয়েছে অনরূপভাবে ক্ষতি হয়েছে ধর্মের নামে অনেক কিছু চালু করা হয়েছে এই দিনকে উপলক্ষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন আমুলের আয়োজন করা হয় সেটা আপনারা জানেন যে এই রাত্রিতে এবাদত করলে दिन श्याम पालन कर लेक ने बी एक बस आगामी एक बस समस्त रुजी निर्धारण जार कारण एक दरिद्र मानूष एकिर असहाय मानुष से रि से दिन की एकट भलो खाना पिना पुरो रिते पुरो बस से जन भल खेते भलो भाव चलते परे এই আঁকিদায় এই বিশ্বাসে সে সব কিছু করে অথচ এই আয়াত থেকে অর্থটা নেওয়া হয়েছে ভুল এবং সম্পূর্ণই ভুল সম্মানিত দর্শক মণ্ডলী এরপর আমরা যদি লক্ষ্য করি এটা একটা সাধারণ বিষয় যে যে ব্যক্তি প্রতি বছর এই রাতটি বা এই দিনটি পালন করছেন আর এই আঁকিদায় যে আমার দিনের পরিবর্তন ঘটবে কিন্তু একজন ব্যক্তি সে বছরের পর বছর ধরে দরিদ্রই রয়েছে বছরের পর বছর সে রিক্সা চালাচ্ছে বছরের পর বছর সে ভিক্ষা করছে কোনোদিনই তো তার তকদিরে পরিবর্তন হয়নি আর এই মর্মে বহু জাল জালহাদিসও চালু আছে আমি জাল জালহাদিসগুলো এখানে উল্লেখ করছি না আমি শুধু উল্লেখ করছি অপব্যাখ্যাটা এই অপব্যাখ্যার কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা জানছেন আমি আহ্বান জানাতে চাই শরিয়ত অনুসরণ করতে গিয়ে আমি কখনো অপব্যাখার আশ্রয় নিব না এটা কে না জানে যে বরকতময় রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আর এটা যে রমাজান মাসের কদরের রাত্রি এতে কোনো সন্দেহ অবকাশ নেই কিন্তু আমরা অর্থ রিটেনে অন্য জায়গায় নিয়ে গেলাম শুধু এইরকমই না অসংখ্য আয়াত রয়েছে যা আমরা অপব্যাখ্যা করছি যেমন আর বিষয় उल्लेख करा जाए अपना निश्चय जेनेल आराफ दुश चार नम्बर आयते आल्ला जख कुरान तेलावरा तक तुम्हरा चुप थको एवं श्रवण कर ये कुरान आयतम्मद सलामर ऊपर नाजिल हो ये आयत द्वारा আমরা অর্থ নিয়েছি এটা যে সালাতে সুরা ফাতেহা পড়া যাবে না যদিও বা আলোচনাটাই আপনাদের জানা আছে এরপর আমি বলতে চাই কেন অর্থটা নিলাম কোরআন তেলাওয়াত করা হলে চুপ থাকতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কথা ঠিক কিন্তু জহর এবং আসর সালাতে এখানে তো কোরআন তেলাওয়াত করা হয় না তাহলে জহর এবং আসর সালাতে আমরা কেন সুরাফাতে পড়ি না সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বুঝবেন এটা এখানে একটা দেখার বিষয় যে আমি সালাতে দাঁড়িয়ে নিয়াদ সহ সানা ঠিকই পড়ছি নিয়াত পড়তে পাচ্ছি। জায়নামাজে দাঁড়ানোর দুয়া পড়তে পারছি যা নিহতও পড়ার বিষয়ে কোনো ভিত্তি নেই সরিয়েতে অনরূপভাবে জায়নামাজে দাঁড়িয়ে দুয়া পড়তে হবে কোনো ভিত্তি নেই এর পরেও सलााते सामिल हारे हाथ बाधार पर साना पड़छी एट पढ़ा जामाम कैर कर सोरा फतेहा शुद्ध पड़छिना आसले आयत द्वारा यख्या पड़ते हैं अत्यंत दुख जनक विषय यक्षेपर विषय एटी ए आयत द्वारा से क्या दलिलते ग যে আল্লাহ রব্বুল্লা আলমিন কেরাত কর নিষেধ করেছে নিষেধ করেছে কোথায় রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন লাখরাবি ফাতেহাতিল কেতাব তার সালাত হয় না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না এটা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বক্তব্য তাহলে এটা যে আমুল করতে হবে এটা যে পড়তে হবে তাই স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিন্তু আমি এই আয়াতের ভুল অর্থ নেওয়ার কারণে আমি কিন্তু পিছিয়ে গেলাম এবং সকলেই সুরা ফাতেহা পড়া আমরা বন্ধ করে দিয়েছি যা কোরআন এবং সুন্না অনুযায়ী সঠিক নয় বন্ধুরা আমার আরও যদি উদাহরণ পেশ করতে চাই এইগুলোতে উল্লেখ করলাম পবিত্র কোরআন থেকে সহি হাদিস থেকে কিছু উদাহরণ পেশ করা যায় যেখানে আপনারা দেখতে পাবেন যে স্পষ্ট সহি অর্থটি গ্রহণ না করে আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি ভুল অর্থটি গ্রহণ করেছি শুধু নিজের অভ্যাস নিজের আগে থেকে চালু করা আমুলকে টিকিয়ে রাখার জন্য এটা করেছি আগের এক আলোচনায় আমি বলেছি আপনাদের সামনে সেটা হলো রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম একই রাত্রিতে তারাবি এবং তাহাজোত দুইটি পড়েননি এই ধরনের কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায় না আর এই ধরনের কথা তারাবি এবং দুইটি তাহার্যাসুল পড়েছেন এবং দুইটি আলাদা সালাদ এই মর্মে কেউ কোন কথা ইতিপূর্বে বলেননি আজকে বলা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনার এই পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That means even God died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument I to be I wrong. Dekhoon, Dr. Jaakirat -e Shange Alapkori, Peace TV, Bangalaya. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Shamanit Dorshak Mundoly. আমরা আবার আলোচনায় ফিরে আসলাম যে আলোচনা করছিলাম যে এবং একই সালাত কিন্তু আমরা ইদানিং ব্যাখ্যায় বর্তমানের ব্যাখ্যায় নিয়ে আসছি এই মর্মে এই মাত্র বা দুইশো বছর আড়াইশ বছর হবে এই ব্যাখ্যা শুরু হলো কিন্তু ইতিপুরো ব্যাখ্যা ছিল না রসুল্লাহ সাল আলাইকুয়া সাল্লামের স্পষ্ট হাদিস মা আয়েশা আনহাকে জিজ্ঞেস করা হলো যা শহী বুখারিতে বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের দুইশো ঊনসত্তর পৃষ্ঠা শহীদ মুসলিম প্রথম খণ্ডের দুইশো চুয়ান্ন পৃষ্ঠা মাহাকে জিজ্ঞেস করা হলো রমাজান মাসে রাসুলের রাত্রি সালাত কেমন ছিল তিনি পরিষ্কার জবাব দিয়ে দেন আল্লাহ রাসুল রমাজান মাসে বা অন্য সময়ে রাত্রির সালাদ এগারো রাকাতের বেশি ছিল না এই হাদিস স্পষ্ট পেলাম কিন্তু আর জাল হাদিসকে সাব্যস্ত করতে গিয়ে আমি বলে দিলাম এটা যে তারাবি এবং তাহাজ আলাদা রাসুল তারাবির সালাত আর সালাত তাহার পড়েছেন। এই ব্যাখ্যাটা আধুনিক যুগে এই বর্তমান কয়েক বছর আগে থেকে চালু হলো কিন্তু ব্যাখ্যাটাকে সঠিক করলাম হাদিস তো ওটা জাল ওই হাদিস্থ বর্জন যোগ্য ওই হাদিস্থ বর্জন করব আমি আমল করব না জাল হাদিস কিন্তু এবার ব্যাখ্যায় নেমে গেলাম এটা কারণ এগারো আঘাতের হাদিসকে কিভাবে আমি ছেড়ে দিব এটা একটা কৌশল বের করলাম আমরা আমরাই কৌশল অবলম্বন করতে পারি না এই সুযোগ নেই আপনারা জানলে আশ্চর্য হবেন যে এটাকে কৌশল খাটাতে গিয়ে অনেক অবৈধ পথের আশ্রয় নেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক অথচ উপমহাদেশের একজন शाहमीर खंडेर चारो बिराबाजो पृथक साल यही हादिसेर आलोचना करते ग तिल्का सलाहिदा एक साल তারাবি আর যখন রাত্রির শেষের দিকে পড়া হবে তখন তার নাম হবে তাহাজ সুন্দর কথা বলে দিলেন তিনি সালাদটি যে একই সালাত এতে কোনো সুন্দর অবকাশ নেই দ্বিতীয় কথা হল রসুল মোহাম্মদ সাল আলহি আসাল্লাম তারাবি এবং তাহার পৃথকভাবে পড়েছেন এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না বরং উল্টা দলিল পাওয়া যায় এটাই রসুল্লাহ সাল আলী আসসাল্লাম যে তিন দিন তারাবি পড়েছিলেন শেষ দিনে এত দীর্ঘ করেছিলেন যে সাহাব একরাম বলছেন খসিনা আন তাফুতান আমরা ভয় করছিলাম যে আজকে হয়তো না তাহলে তাহার কখন পড়লেন প্রশ্নই আসে না তারাবি এবং তাহাজোত উভয়টি পৃথক সালাত এটা বলার প্রশ্ন আসে না বরং একই সালাত অন্য মাসে এটাকে তাহাজোত রমজান মাসে এটাকে তারাবি আর তারাবির সালাত প্রথম ভাগে পড়া শুরু করেছিলেন এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যা বলা হয়েছে সালাতের শেষ সময়ে আল্লা শুরু করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে অপবাক্ষার আশ্রয় না নিলে আমরা সুন্দরভাবে একই সঙ্গে দিনটা মানার সুযোগ পেতাম আরো একটি তথ্য পেশ করা যায় অপব্যাখ্যা করতে গিয়ে নিজের তবীয় নিজের আমুলকে সংশোধন না করে ওই ভুলটাকেই প্রমাণ করতে গিয়ে আর একটি আশ্রয় নেওয়া হয়েছে আমি যখন বলছি মা আয়েশার এই হাদিসটি হলো তাহাজ্জদের হাদিস তখন ইমাম বুখার রহিমাউল্লা যে অধ্যায় রচনা করেছেন সহি কিতাবু কিতাব তারাবি তারাবি সালাতের অধ্যায় মা আয়েশার জালানের হাদিস তারা যে ইমাম বুখারী তা করে দিয়েছেন তিনি এই কথা বলে গেছেন আর সহি এই অংশটুকু কেতাব ও তারাবি এই অংশটুকু মুছে হয়েছে তুলে দেওয়া হয়েছে আপনি খুলুন ভারত পাকিস্তান বাংলাদেশে এই উপমহাদেশে যে বুখারি পড়ানো হয়ে থাকে এবং বড়ো বড়ো প্রতিষ্ঠানে যে বুখারি পড়ানো হয়ে থাকে মূল ভলিউম সেই ভলিউমের মধ্যে এই অংশটুকু নেই পৃষ্ঠার সাইডে ছোট্ট করে অন্য নুকসাই নুন দ্বারা লেখা আছে কথাটি আপনি খুলে দেখুন সহি বুখারি প্রথম খণ্ডের দুইশো ঊনসত্তর পৃষ্ঠা খুললেই আপনি পেয়ে যাবেন যে সেখানে নেই অথচই এই বুকারি সৌদি আরব বলুন কুয়েত বলুন কাতার বলুন বাহরাইন বলুন মিশর বলুন সিরিয়া বলুন লেবানন বলুন বৈরুত বলুন প্রত্যেকটা দেশে প্রিন্ট হয়েছে সেখানে কিন্তু ঠিকই রয়েছে কেতাব সলাতে তারাবি তাহলে উপমহাদেশ থেকে কেন তুলে দেওয়া হলো এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে অবশ্যই এটা ধারণা করা যায় যে লক্ষ লক্ষ আলে মোলামা এবং ছাত্ররা পড়তে গিয়ে বুঝে নেবেন যে ইমাম বোখার রহেমা এই হাদিস দ্বারা বুঝাতে চেয়েছেন এটাই তারাবির সলাৎ চালু আছে আবু দাউদের দুইশো দুই পৃষ্ঠা খুললেই একটা হাদিস পাওয়া যাবে বাবু কুনু তিল ভিতরে বেতরে কুনুদ সংক্রান্ত অধ্যায় আলোচনা করতে গিয়ে আবুদাউদ্দুর রহিমাল একটা হাদিস নিয়ে আসছেনটা হল হাসানে আদায় করার জন্য অতঃপর তিনি সালাত আদায় করালেন ইশরিনা লাইলাতান। বিশ রাত্রি আদায় করালেন অথচ সেখানে বর্তমান আবু দাউদে অংশটি আছে এই সিঁড়ি রাখা তান দেখুন অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা বা কৌশল করতে গিয়ে একটি হাদিসকে সরাসরি পরিবর্তন করা হলো আপনি গিয়ে খুলুন আবোধ দুইশো দুই পৃষ্ঠা এটা কিভাবে হতে পারে আর এটা কিভাবে সম্ভব হতে পারে এটার তো প্রশ্নই আসে না সম্মানিত দর্শক মন্ডলী আপনি উপলব্ধি করলেই বুঝতে পারবেন যেটা কেন করা হয়েছে আমরা আবুদাউদ পড়তে গিয়ে বা যে কোনো ছাত্র এবং শিক্ষক এ আবুদাউদ পড়তে গিয়ে এবং পড়াতে গিয়ে এটাই পাবেন যে ইশরিনা রাকাতান বিষ রাকাত ভারত পাকিস্তান বাংলাদেশে এই আবুদাউদ এখনো চলছে এখনো চালু আছে অথচ মূল এবার ছিল ইশরিনা লাইলাতান বিষ রাত্রি শুধু একটা সপ্তাহ পরিবর্তন করা হলো লাইলাতানের কাছে রাকাতান আমি দর্শক মন্ডলীকে আহ্বান জানাব আপনি আবুদাউদ যেটা প্রিন্ট হয়েছে বলুন, বলুন, সিরিয়া, মিশর সমস্ত আবুদাউদ প্রিন্ট হয়েছে সেখানে ঠিকই লাইলাতান শব্দ আছে বিষ রাত্রি কিন্তু আমাদের দেশে বিষ রাকাত করা হলো কেন এর পরেও বড় কথা হলো বাংলা ভাষায় একটি কথা প্রচলিত আছে মড়ার উপরে খাড়ার ঘা হাদিসটি কিন্তু আর এই জয়িসের পরিবর্তন করা হয়েছে আপনাদের কাছে জানার জন্যই বুঝার জন্যই বলছি যে অপব্যাখ্যা বা সই হাদিসকে মানব না এই কৌশল অবলম্বন করা কত জটিল ও কঠিন হাদিস যখন পেয়ে যাবো সহি দলিল যখন আমি পেয়ে যাব তখন অপব্যাখ্যার কোনোই সুযোগ নাই। শরীয়ত মানতে গিয়ে কোরআন এবং সন্নাকে মানতে গিয়ে আমাকে সর্বদাই খেয়াল করতে হবে সর্বদাই আমাকে নজর রাখতে হবে যেন আমি কখনোই অপব্যাখ্যার ভিতরে না ডুবে যাই অপব্যাখ্যা ভুল অর্থ যেন না করতে যায়। মাননীয় দর্শক মণ্ডলী আপনাদের এই বিষয় উদাহরণ দিয়েই আমি এই বিষয়ের ইতি টানতে চায় যে শরীয়ত পেয়ে গেলে আমি আর অপব্যাখ্যা ভুল ব্যাখ্যার আশ্রয় নেব না যেমন একটা সম্পূর্ণ দলিলহীন কথা চালু আছে সালাতের মধ্যে পরস্পরে দাঁড়ালে এবং পায়ে পায় স্পর্শ করলে নাকি সম্মানের হানি হয় এই কথার কোনো দলিল বা ভিত্তি নেই বরং তার সাথে সই হাদিস বর্ণিত হয়েছে যা তাবরানি আল আউসাদ হাদিস সংখ্যা পাঁচ হাজার সাতশো সাতানব্বই রসুল্লাহ বলছেন আরো হাদিস বর্ণিত হয়েছে তবে এখানে এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল বলছেন ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় সিদ্র বন্ধ করবে অর্থাৎ পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ রাসুল বলছেন রফালাহু দারা জাতান আল্লাহ রব্বুল আলমিন তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন ফিল আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন এই হাদিসটি সামনে থাকতে আমি কেন অপব্যাখ্যায় নামলাম যে পরস্পরে দাঁড়ালে পায়ের সঙ্গে পা লেগে গেলে এটা সম্মানের হানি হয় রাসুল্লাহ সাল আলাইহাল্লামের বিধান এখানে মৌজুদ স্পষ্ট আরো হাদিস রয়েছে আল্লাহ রাসুল্লু বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর রহমতে নিকটবর্তী হলো আর যা ব্যক্তি পৃথক হয়ে দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে পৃথক হয়ে গেল আবু দাউদ প্রথম কণ্ডের একচল্লিশ পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে বন্ধুরা আমার আমি অপব্যাখ্যায় যখনই যাব তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব কোরআন এবং সই হাদিস মানার যে নেকি তার থেকে বঞ্চিত হব সেই সাথে সাথে সমাজে আমার মাঝে আপনার মাঝে একটি মতনক্য দেখা যাবে একটি এখতলাপ দেখা দেবে না আমি যদি কোন রকমের অপব্যাখ্যা না করেই পবিত্র কোরআন এবং সহিদকে গ্রহণ করি তাহলে ভাইয়ে ভাইয়ে পরস্পরের মেনে নিতে পারবো এতে কোনো সন্দেহের অবকাশ নেই আমি পৃষ্টিভির মাধ্যমে সকল ভাইকে আহ্বান জানাব শরীয়ত মানতে গিয়ে যেন আমরা কখনো অপব্যাখ্যার আশ্রয় না নিই সরাসরি কোরআন এবং সই হাদিসকে মেনে নিব ওইভাবে যেভাবে রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবেরা শরীয়তকে মেনে নিয়েছেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 देखते कुरान भोजवार जन्ए ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশে ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরানো আয়াত উল্লেখ আছে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 কোন স্থানে ইসলামী পৃষ্ঠেবে বাংলা মানবতার সমাজ